আসসালামু আলাইকুম বরহমাতিলাম উপস্থিত হয়েছি তাহলে আল্লাহর সম্মান প্রদর্শন এর মাধ্যমে হয় দুনিয়ার মুখে যখন কোনো বড় ব্যক্তি ব্যক্তির নামে রেফারেন্সে কোনো কিছু চাওয়া হয় সেটা দিলেই তার সম্মান রক্ষা পায় না দিলে সম্মান রক্ষা পায় না যে আল্লাহর নামে আবেদন করছি তুমি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবে এবং আরবটা যেমন আরবিতে বলা হয় আনসুদুকিল্লাহ আন্তঃ বেদানি আন খাদা যে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে তুমি আমাকে এই ব্যাপারে সংবাদটা দিবে অথবা বলা হয় বিল্লাহ আরেকা আওতা হ্যাঁ যে আল্লাহর বসতে তুমি আমাকে এটা দিয়ে দাও হম সুরে নিসার এক নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে তোমরা একে অপরের কাছে নম্বর হচ্ছে আব্দুল্লাহাদিস এখন সুসম বলেন মানুষ যে কেউ যদি আল্লাহর আশ্রয় চায় তাকে সেটা দিতে হবে ওমন যদি কে কেউ ডাকে তাইলে ডাকে সাড়া দিবে ওমান কেউ তোমার কোনো কল্যাণ করলে লাভ করে দিলে সেটার যে না। তার প্রতি দান দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে তাইলে এইখানে এইখানে আপনার আল্লাহর নামে চাইলে সেটা দেওয়ার জন্য এদেশে বলা হয়েছে তাইলে বুঝে যে আল্লাহর নামে চাওয়া যায় এখন কথা হচ্ছে যে কিন্তু উত্তম কাজ হলো যে নামে কোন এতে করে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হতে পারে কারণ বিশেষ কাজে আল্লাহকে ব্যবহার করা যেতে পারে আল্লাহর নাম ভাঙ্গানো যেতে পারে তাহলে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা হবে সে যদি আপনার প্রত্যাখ্যান করে দেয় হ্যাঁ কিন্তু আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হবে এই কারণে বুঝে শুনে চাইতে হবে হ্যাঁ ব্যাপারে আপনার চাওয়া ছাড়া সাধারণ যেকোনো ব্যাপারে চাইলে प्रत्याल सम्मान टिका कभी जो चाटा दिल अपार जर का चाव ह्षतिग्रस्त हो जा दी कष्ट ওই ব্যক্তি যখন ক্ষতিগ্রস্ত হবে সেই জিনিস দিলে তাইলে সে আপনার সে ডাকে চাইলে আপনার ডাকে সাড়া নাও দিতে পারে আপনার চাওয়াটা পুরো নাও করতে পারে এতে করে আল্লাহ সম্মান রক্ষা পাবে না কারণ আল্লাহ কারণ সেটা ক্ষতিগ্রস্ত হবে এরকম কিছু চাওয়া অবশ্যই মাত্র হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে যে অথবা সে কি করবে যে আল্লাহর সম্মান রক্ষা করার জন্য নিজে ক্ষতিগ্রস্ত বা দিতে কষ্ট দিয়ে দেবে কিন্তু এতে করে আপনি আর আপনার মুসলমান ভাইকে কেন ক্ষতিগ্রস্ত করলেন হ্যাঁ কারণ তার অধিকার তো আপনার উপর এতটুকু করেন তার জন্য তা পছন্দ করবেন আপনি তো নিজের জন্য করবেন না। কেউ আপনার কাছে কিছু ক্ষতিগ্রস্ত হবেন আপনি কেন তাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন হ্যাঁ সুতরাং আপনার জন্য যা ভালো মনে করবেন তার জন্য তা ভালো মনে করতে হবে আপনার জন্য যা অপছন্দ করবেন তার জন্য অপছন্দ করতে হবে তাইলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে চাওয়া সাধারণত আপনার যায় কিন্তু যদি এমন কিছু চাওয়ায় কারোর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছাড়া আমরা আল্লাহর নামে চাইতে যাব না এখন কথা হচ্ছে যে আল্লাহর নামে চাইলে আপনি তার চাওয়াটা পূরণ করা সেটা হচ্ছে মুস্তাব এটা হচ্ছে অবশ্যই করণীয় যদি হম আপনার যে জিনিসটা যদি সেই জিনিসটাই আল্লাহর রেফার চাওয়া হয়েছে তাহলে আরো বাধ্যবাধকতা বেড়ে যায় আর যদি কোনো মোস্তাফ জিনিস চেয়ে থাকে তাহলে সেটা দেওয়াটা একটু আরেকটু একটু তাগিদপূর্ণ হয়ে যায় মানে আর দেওয়াটা একটু গুরুত্ব পায় এর প্রমাণ হচ্ছে ওই নামে আবদুল্লাহ কিছু চাইলে সেটা দেওয়ার জন্য একটু তার গুরুত্ব বাড়ে এখন কথা হচ্ছে যে আল্লাহর নামে কোনো কিছু চাইলে সেটা দেওয়ার যে তাগিদ দেওয়া হচ্ছে এটার আসলে হেকমতটা কি এটা আসলে রহস্যটা কোথায় হুম যে নামে কিছু চাইলে সেটা দেওয়ার প্রতি তাকে দেওয়ার মধ্যে রহস্য হইলে এক নম্বর হম যে তাতে আল্লাহর সম্মান রক্ষা পাচ্ছে হম কারণ আল্লাহর নামে চাওয়া আর অন্যের নামে চাওয়া দুইটার মধ্যে কিন্তু বেশ কম আছে সাধারণ ভাবে চাইলো তার চাইতে আল্লাহর নামে চাওয়ার গুরুত্ব বেশি কারণ আল্লাহ সব চাইতে সম্মানই এই কারণে দুনিয়ার বুকে যেরকম সম্মানই ব্যক্তির রেফারেন্স চাইলে সেটা পূরণ করা দায়িত্বপূর্ণ হয়ে যায় এরকম ভাবে আল্লাহ আল্লাহ এই কারণে আপনার আল্লাহ রসুল আদেশ করেছেন যে আল্লাহর নামে চাইলে যেন সেটা দেওয়া হয় এতে করে আপনার যে আপনার ভিতরে যে তৌহিদের পরিপূর্ণতা সেটা বহির প্রকাশ ঘটে द्वित नम्बर नाम मुसलमान भाई प्रयोजन पूरण कर दें ये अपन प्रयोन ता पूरण कर दिल भागी हलन हम्म কারণ সে যদি প্রয়োজন না হয় তখন তো আল্লাহর নাম ব্যবহার করবে না এই কারণে সে জিনিস আল্লাহর নাম ব্যবহার করে চাচ্ছে আল্লাহর নামে চাইলে সেটা আপনার দিয়ে দেওয়ার মূল আসল কারণ সেটা আমরা উল্লেখ করেছি এখন কথা হচ্ছে যে আল্লাহর নামে কেউ যদি চায় সেটা পূরণ করে আবার কিছু শর্ত আছে যে আল্লা নামে তোমার কাছে আবেদন করছি তুমি আমার জন্য মাদক দ্রব্য কিনে নিয়ে আসবে হ্যাঁ এরকম যদি বলে সেটা পূরণ করা লাগবে না কারণটা হারাম জিনিস চাওয়া হয়েছে যে আল্লাহর নামে চাচ্ছি যে তুমি তোমার বাড়িটা আমাকে দিয়ে দিবে তাহলে সে কোথায় থাকবে সে তো ক্ষতিগ্রস্ত হবে তিন নম্বর হচ্ছে যে কখনো কোন আপনার উপর বাধ্যতামূলক দিতে যে আল্লাহ নামে যাচ্ছি যে তুমি তোমার ঋণটা আমার কাছ থেকে আর নেবে না তাইলে সে তো এইখানে আপনি দিতে বাধ্য আপনি সেই সেটাকে আপনাকে ব্রেক দেওয়ার জন্য সেটাকে এরকম সেটা পূর্ণ করা করতে আপনি বাধ্য কারণ সে শর্তের বাইরে কাজ করছে এই কারণে সেটা রক্ষা করতে হবে না আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি আর আল্লাহর কাছে আবেদন করছি আমরা যেন আল্লাহর নামে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ সম্মান রক্ষার্থে যেন সেটা পূরণ করতে পারি তার ডাকে সাড়া দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ জসান আমাদেরকে দিয়ে দেন সেটার আবেদন করে এখানে শেষ করছি ওসল্লাহ আলানব আহমেদ আলী